জন্য অনন্তবাহিত হয় আসফা প্রবল বেগে এবং ওই সমস্ত বায়ুর নাস যা মেঘ রাশিকে সরিয়ে দেয় অনন্তর ওই ভয়ের ইনামা তু আদৌ না তোমাদেরকে যে বস্তুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঈদাল জিপালু আর যখন পর্বতমালা মুসিফাত পুরে বেড়াবে রুসুলু এবং যখন সমস্ত রসুলগণকে উকিতা এক নির্দিষ্ট সময়ে সমবেত করা হবে আপনি কি জানেন মা ইয়ামী সে মীমাংসার দিনটি কেমন সর্বনাশ হবে ইয়িন ওই দিন লীলিন অবিশ্বাসীদের আলামী কি আমি কিদ ধ্বংস করিনি আল আল পূর্বকালের অনুগামী করে থাকি বিল মুজরিম অপরাধীদের সাথে বড় সর্বনাশ হবে ইয় সেদিন লীলেন অবিশ্বাসীদের আলাম না এক নির্দিষ্ট সময় পর্যন্ত পরিমাণ নির্ধারণ করেছি অতএব আমি কেমন উত্তম পরিমাণ নির্ধারণকারী আর আমি তাতে সৃষ্টি করেছি উচ্চ পর্বতমালা আসনা কুম আর আমি তোমাদেরকে পান করিয়েছি। মা আং পানি। লিল সেদিনের একটি যার তিনটি শাখা আছে যাতে না আর না তা রক্ষা করে ट्टिका तुल्हा जिमाल तुंग्रेणी सदृश व যেদিন তারা কথা বলতেও পারবে না এবং তাদের জন্য অনুমতিও থাকবে না বস্তু তো ওজোরও করতে পারবে না অতএব যদি তোমাদের নিকট কোন তৎবির থাকে ফাকিদুন তবে আমার উপর সেই তৎবির চালাও ওয়াইলুন বড় সর্বনাশ ইয়ামাঈদিন সেদিন লীলমুকাজ অবিশ্বাসীদের फलूर प्राचुर्यर मध्य कुलुआ श्रभु पानाहर कर परम आनंदेम तुम तुम तुम्हारेद दुनियाम निस्संदेह तुम्हारा अपराधी वायलुन बड़ो सर्वनाश यामा लीलमुका दिवीन अविश्वास তারা বিনত হয় না সর্বনাশ ইয়া সেদিন অবিশ্বাসীদের হাদিদিন তবে কোন বানের উপর বা এরপর ইন ইমান আনবে